ত্রয়োদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্মোৎসব দিবসে বিজয় কেদার রাখাল সুরেন্দ্র প্রভৃতিভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ পঞ্চবটি মুলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতিভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয় কেদার সুরেন্দ্র ভবনাথ রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাশ্ব হইয়া বসিয়া আছেন কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন অধিকাংশই চাতালের নীচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন বেলা একটা হইবে রবিবার পঁচিশে মে ১৮৮৪ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ বারোশো একানব্বই শুক্লপ্রতিপদ ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই এখন অনেকটা সুস্থ হইয়াছেন তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন সহচরী গান গাইবে সহচরী প্রবীণা আছেন। কিন্তু প্রসিদ্ধ কীর্তনী মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা বদন আনন্দে অবস্থান করিতেছেন ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন তিনি কোথায় এই কথা শুনিয়া সকলে উচ্চহাস্য করিলেন হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চ্যাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন ঠাকুর দক্ষিণাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি বলিলেন দেখো কেমন দুজনকে কেদার ও বিজয়কে মিলিয়ে দিয়েছি শ্রীবৃন্দাবন হইতে মাধবিলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন আজ মাধবী বেশ বড় হইয়াছে ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে নাচিতেছে ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন বাঁদুরে ছানার ভাব পড়লে ছাড়ে না সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন ঠাকুর স্বস্নেহে বলিতেছেন তুমি উপরে এসো না এমনটা পা মেলা বেশ হবে সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন ভবনাথ জামাপড়িয়া পড়িয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন কি হে বিলাতে যাবে নাকি ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম শম্ভু একদিন বলছে ওহে তুমি তাই ন্যাংট হয়ে বেড়াও বেশ আরাম আমি একদিন দেখলাম সুরেন্দ্র বলিলেন আফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি মা তুমি কত বাধাই বেঁধেছ শ্রীরামকৃষ্ণ বলিলেন অষ্টপাশ দিয়ে বন্ধন লজ্জা ঘৃণা ভয় জাতীয় অভিমান সংকোচ গোপনের ইচ্ছা সব ঠাকুর গান গাইতেছেন আমি ওই খেদে খেত করি শ্যামা আবার গান শ্যামা মা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে ঘুড়ি আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি, মায়া মায়াদড়ি কিনা মাগ ছেলে বিষয়ে মেজেছ মঞ্জা কর্কশা হয়েছে দড়ি বিষয় কামিনী কাঞ্চন গান ভবে খেলতে বড় করেছিলাম ভাঙা দশা প্রথমে পুঞ্জুরি পেলাম পবার আঠারো ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কচে বারো পেয়ে মাগো পঞ্জা ছক্কায় বদ হলাম ছ দুই কেউ নয় মা আমার বশ খেলাতে না পেলাম যশ এবার বাজি ভোর হইল পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত পঞ্জা ছক্কায় বন্দি হওয়া অর্থাৎ পঞ্চভূত ও ছয় রিপুর বশ হওয়া ছয় তিন নয় ফাঁকি দিব ছয় ফাঁকি দেওয়া অর্থাৎ ছয় রিপুর বশ না হওয়া তিনকে ফাঁকি দেওয়া অর্থাৎ তিন গুণে রতি থওয়া সত্য রজ তমহ এই তিন গুণেতেই মানুষকে বশ করেছে তিন ভাই সত্য থাকলে রজকে ডাকতে পারে রজ থাকলে তমহকে ডাকতে পারে তিনগুণই চোর তমগুণে বিনাশ করে রজগুণে বদ্ধ করে সত্যগুণে বন্ধন খোলে বটে কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারে না विजय सहस्येल सत्य चोर कि ना श्रीरामकृष्ण सहस्ये ईश्वर काथ देखिए दे भवनाथ बोलें वाह क्य चमत्कार कथा श्रीरामकृष्ण हाँ यूब उँचू कथा भक्त कथा सुनिए आनंद करीते